আজকে আমরা আলোচনা করব বিসমিল্লাহ রহমান বা বাসমালার মধ্যে থাকা অন্য দুটো নাম অর্থাৎ আর রহমান এবং আর রাহিম এই দুটো গুনবাচক নাম নিয়ে আর রহমান বলতে বুঝানো হয় সেই সত্তাকে যিনি পূর্ণরূপে দয়াশীল যার রহমান সম্পূর্ণ যার দয়া সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছে আর রহমান হল আল্লাহ সুবাহ আয়ালার স্বতন্ত্র নামগুলোর একটি আর রহমান নামটি শুধুই মহান আল্লাহ সব তালার জন্য নির্ধারিত আর রহমান হল একটি ওয়াসফ বা বর্ণনামূলক নাম যা কেবল আল্লাহর দিকেই নির্দেশ করে এটি আল্লাহর রহমত বা দয়ার বৈশিষ্ট্যকে বর্ণনা করে তিনি আর রহমান যিনি হলেন মহান সুবিশাল ব্যাপক ও পরম করুণার আধার আর এই দয়া হল পরিপূর্ণ পরম দয়া যা একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো জন্য সম্ভব না আরবি ভাষায় যেসব শব্দ ফায়েলান এই মাত্রায় থাকে সেগুলো দ্বারা মূলত বিশালতা আধিক্য ও ব্যাপকতা বোঝানো হয় এই মাত্রার কিছু শব্দ অর্থাৎ ফায়েলানের সাথে যেসব শব্দের ছন্দ মেলে তার কিছু উদাহরণ হলো আর রহমান গদ ইত্যাদি খেয়াল করুন এই প্রতিটি শব্দ ছন্দের দিক দিয়ে ফায়েলানের সাথে মেলে আরবিতে এরকম যেসব শব্দ আছে যেগুলো ফালানের সাথে মেলে সেগুলো দ্বারা বিশালতা আধিক্য ও ব্যাপকতা বোঝানো হয় এ ধরনের শব্দগুলো যখন কোনো ব্যক্তির ব্যাপারে প্রয়োগ করা হয় তখন কেমন অর্থ আসে দেখুন গদ্বান এই শব্দটির অর্থ হল রাগ কিন্তু যখন এটা কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন শুধু এটা শুধু রাগই বোঝায় না বরং একেবারে প্রচণ্ড ও চরম মাত্রার রাগকে বোঝায় একইভাবে ব্যক্তির ক্ষেত্রে অত শব্দটি ব্যবহার করা হলে সেটা দ্বারা প্রচণ্ড মারাত্মক ও তীব্র পিপাসাকে বোঝানো হয় অর্থাৎ সাথে একই ছন্দে থাকা এই শব্দগুলো দ্বারা ব্যাপকতা ও আধিক্য বোঝানো হয় আর রহমানের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম এবং তাই কেবল আল্লাহর ক্ষেত্রেই এই শব্দটি প্রযোজ্য আর রহমান দ্বারা এমন পর্যায়ের দয়াকে বোঝানো হয় যে যা একমাত্র আল্লাহ সবানুয়া তালার ইতিয়ার ভুক্ত আল মজাম আল মুফাখরাস অনুযায়ী উরআনে সাতান্ন বার আর রহমান শব্দটি উল্লেখ করা হয়েছে আল্লাহ হলেন আর রহমান পরম দয়াময় তিনি হলেন আর রহমান পরম করুণাময় এবার আসা যাক আরিমের আলোচনায় আর রাহিম হল এমন একটি নাম যা ক্রিয়া বা কর্ম নাম এ নামটির অর্থ কাজের সাথে যুক্ত আর রাহিম দ্বারা বোঝানো হয় সেই একক সত্তা যার করুণা সকলের কাছে পৌঁছায় এটি আল্লার নাম তবে শর্ত সাপেক্ষে মানুষের ক্ষেত্রে এ নাম ব্যবহার করা যাবে আল মোজাম আল মুফা অনুযায়ী কুরআনে একশো চোদ্দ বার আর রহিম নামটি এসেছে এটার দ্বারা আল্লাহর দয়াকে বোঝানো হয় যা সমুদায় সৃষ্টিকে পরিব্যাপ্ত করে আছে রহিম শব্দটি ফাইলের মাত্রাভুক্ত আরবিতে যেসব শব্দের মাত্রা ফাইলের অনুরূপ অর্থাৎ যেগুলো ফাইলের সাথে ছন্দে মেলে সেগুলো দ্বারা কোন কাজের তীব্র রূপ বোঝায় जर प्रभाव अन्द्र पड़े उप जमन अब्राहिम आल्ला महाविश्वर सकल सृष्टिर सर्वपेक्षा दयाशील शर्त सपेक्षे नाम क्षेत्र प्रयोग जेमन अपनी आपनर सन्तान दयाशील होते अपनार भाई आरोप परिवार प्रति दयाशील होते तब निंदेह आल्ला दया सृष्टिर दयार तुलना এমন কি সৃষ্টি শুরু থেকে ইয়ামত পর্যন্ত যত সৃষ্টি এসেছে এবং আসবে তাদের সকলের দয়া করলেও মহান আল্লা দয়া ও করুণার সাথে তার কোন দয়ার তুলনায় সমগ্র সৃষ্টি জগতের দয়া পাখির পালক কিংবা একটি পরমাণুর সমান ওজনও রাখে না বরং আর রাহিমের তুলনায় আপনার দয়া আরো ক্ষুদ্র একটি পালক বা পরমাণুর চেয়েও তুচ্ছ আপনার মধ্যে দয়া থাকতে পারে আপনি রহিম হতে পারেন কিন্তু সৃষ্টির দয়া কোনোভাবেই ভাবেই আল্লাহর দয়ার সাথে তুলনা করা যায় না তাই রহিম মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে তবে শর্ত সাপেক্ষে আল্লাহু আলাহ সুরা সুরার এগারো নম্বর আয়াতে বলেন লাইসা কামিফিস কোন কিছুই তার সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা ও সর্বদা কিন্তু দৃষ্টিসমূহ তার আয়ত্তে আছে এবং তিনি সূক্ষ্মদর্শী এবং সম্যক পরিজ্ঞাত অতএব আর রহমান হলেন মহান ও পরম করুণার আধার আর রহিম হলেন তিনি যার করুণা এবং দয়া আর বান্দা ও সকল সৃষ্টির উপর বর্ষিত হচ্ছে যখন একসাথে ব্যবহৃত হয় তখন আর রহমান ইর রাহিম শব্দগুচ্ছ দ্বারা মহান আল্লাহর অপরিসীম ও পরম দয়াকে বোঝানো হয় তাহলে আমরা জানলাম আর রহমান এবং আর রাহিমের মধ্যে একটি পার্থক্য আছে শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারো ক্ষেত্রে আর রহমান ব্যবহার করা যাবে না কিন্তু আল্লাহর বান্দাদের মধ্য হতে কারো কারো ক্ষেত্রে আর রাহিম ব্যবহার করা যেতে পারে আর রহমান নামটি শুধু আল্লাহ জন্যই নির্দিষ্ট যেসব নাম শুধুই আল্লাহর জন্য নির্দিষ্ট সেই স্বতন্ত্র নামগুলো আর কারো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পরিপূর্ণ সামগ্রিক ও পরম দয়ার অধিকারী একমাত্র আল্লাহ আর কারো পক্ষে এই বৈশিষ্ট্যের অধিকারী হওয়া অসম্ভব যেহেতু আর রহমান নামের মাধ্যমে যে গুণাবলী ও বৈশিষ্ট্য প্রকাশ করা হয় সেটা আমাদের মধ্যে অনুপস্থিত তাই আমাদের জন্য এ নাম ব্যবহার করা যাবে না যেমন ভাবে আপনি আল্লাহ নাম ধারণ করতে পারেন না কারণ আপনার মাঝে আল্লাহর বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত ঠিক তেমনি ভাবে আপনি না এটি আল্লাহর স্বতন্ত্র ও বিশেষ নামগুলোর একটি যেগুলো কেবল আল্লাহর জন্যই নির্ধারিত একইভাবে আপনি চাইলেই আলখলিক আর রাজা আল আহাদ সামাদ আল বাউরি আল কাইম ইত্যাদি নাম রাখতে পারবেন না আল খালিক হলেন তিনি যিনি কোন রকম সাদৃশ্য বা তুলনা ছাড়াই সৃষ্টি করেন আপনি কি তেমন কিছু সৃষ্টি করতে পারবেন আপনি পারবেন না সুতরাং আপনাকে আল খালিক নামে সম্বোধন করা যাবে না যেহেতু আপনার মাঝে আল খালিকের গুণাবলী নেই আলবারি হলেন নির্মাতা যিনি একেবারে নির্ভুল ও নিখুঁত জিনিস তৈরি করেন আপনি কি কোন নিখুঁত জিনিস নির্মাণ করতে পারবেন অবশ্যই আপনি সেটা পারবেন না যেগুলো মানুষের ক্ষেত্রে যেমন গনি মালিক আজিজ জব্বার ইত্যাদি আল কুরআনে সুরা ইউসুফের ৩০ নম্বর আয়াতে আল্লা সুবাহ ইউসুফ আল্লামের বিপক্ষে অভিযোগ আরোপকারী নারীর বর্ণনা দিতে গিয়ে বলেন কিছু নারী বলল আজিজের স্ত্রী তার যুবক দাসের সাথে কর্ম কামনা করছে। আজিজ যদিও আল্লাহর নামসমূহের একটি তবে সৃষ্টির ক্ষেত্রে আজিজ নামটি ব্যবহার করা যাবে এখানে আল্লাহ ওই নারীকে আজিজের স্ত্রী হিসেবে সম্বোধন করেছেন আল্লাহর নামগুলোর মধ্যে আরেকটি নাম হল হাকিম क्षेत्रीय जब्बर एल्ला प्रत्येक उद्धत और सैराचारी व्यक्ति हृदय मोहर मेरे दें आल्ला आयाते सृष्टिर ब्यापारे जब्बर नामह कर জব্বার আল্লা নাম আবার তিনি তার সৃষ্টির ক্ষেত্রেও এই নাম ব্যবহার করেছেন কুরআনে এই নামটি মোট দশ বার উল্লেখ করা হয়েছে এর মধ্যে নয় বারই শক্তিশালী অত্যাচারী সৈরাচারী মানুষ কিংবা যে কোনো জুলুমকারীর ব্যক্তির ক্ষেত্রে জব্বার শব্দটি ব্যবহৃত হয়েছে সর্বশেষবার সুরা আল হাসারে আল জব্বার ব্যবহৃত হয়েছে আর এ দ্বারা আল্লাহ সুহানাকেই উদ্দেশ্য করা হয়েছে এসব নাম দ্বারা যখন কোন ব্যক্তিকে উদ্দেশ্য করা হয় তখন কোনো না কোনোভাবে এ থেকে খারাপ বা নেতিবাচক অর্থ প্রকাশ পায় যখন ইতিবাচকভাবেও উল্লেখ করা হয় তখনও কিছুটা হলেও নেতিবাচকতা প্রকাশ পায় কারণ আমরা মানুষ আমরা ত্রুটিমুক্ত নই আমরা অসম্পূর্ণ কিন্তু আপনি যখন আল্লাহকে উদ্দেশ্য করবেন তখন তিনি তো অদ্বিতীয় যখন আল্লাহর কথা উল্লেখ করা হয় তখন তা হল স্পষ্ট নিশ্চিত ও পরিপূর্ণ উদাহরণ जन आल्ला क्षेत्र से नामूर्ण लक्ष्य करेह सर्वश्रोता और सर्वद्रष्टा सुराइनसान द्वित आयते आल्ला তাকে পরীক্ষা করে দেখতে পারি অতপর আমি তাকে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করেছি এবং আল্লাহ সাহানা কুরআনে অসংখ্যবার তার নিজের সম্পর্কে বলেছেন অহু আসাম এবং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তবে রহিম নামটি মানুষের ক্ষেত্রে রাখা যেতে পারে আপনি আপনার সন্তানের জন্য এই নাম রাখতে পারেন আল্লাহ আহতাল্লিশ তিনি বিশ্বাসীদের প্রতি পরম দয়ালু এই আয়াতে আল্লাহ তার আল্লা সুবাহ মুহম্মদ সাল্লাসাল্লামকে রহিম নামে সম্বোধন করেছেন সুতরাং আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে আল্লাহর নামগুলো থেকে কিছু নাম মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায় কিন্তু সব সময় আমাদের মনে রাখতে হবে যে দেহে আল্লাহর গুণাবলীর সাথে সৃষ্টির গুণাবলীর তুলনা করার কোনো অবকাশ নেই অভিশপ্ত মিথ্যাবাদী ভণ্ডনবি মুসাইলামা নিজেকে রহমান দাবি করেছিল কিন্তু রহমান নামটি শুধুই আল্লাহর জন্য নির্ধারিত তার এ স্পর্ধার শাস্তি হিসেবে আল্লাহ তাকে মিথ্যাবাদী হিসেবে সুপরিচিত করলেন এবং তার মুখ সুম্মচন করে দিলেন সে ইয়ামা অঞ্চলে বাস করত এবং নিজেকে রহমান দাবি করে নিজের নাম রেখেছিল রহমান আল ইয়ামা আল্লাহ তাকে মুসাইলামা আল কাজাব অর্থাৎ মিথ্যাবাদী মুসাইলামা হিসেবে তার নাম সুপ্রতিষ্ঠিত করে দিলেন শেষ বিচারে দিন পর্যন্ত তাকে সবাই এভাবেই চিনবে আজকে যদি আপনি কাউকে প্রশ্ন করেন আপনি রহমান আলিয়া মামাকে চেনেন আপনি নিশ্চিতভাবেই না উত্তর শুনবেন কে আছে যে তাকে এই নামে চিনবে কেউ তাকে চিনতে পারবে না ইতিহাস গ্রন্থেও সে মুসাইলামা আল কাজাব বা মিথ্যাবাদী মুসাইলামা নামেই পরিচিত মহান আল্লাহর জন্য নির্ধারিত নাম নিজের উপর ব্যবহারের চেষ্টার কারণে এই ছিল চরম শাস্তি শহর বন্দর গ্রামে মরুভূমির বেদুইন বর্তমান ও ভবিষ্যতের সকল মানুষের জন্য সে চূড়ান্ত মিথ্যাচারের এক দৃষ্টান্ত সহ মিথ্যাবাদীদের সর্দারে পরিণত হয়েছে এই হল মহান আল্লাহর স্বতন্ত্র নামসমূহ নিজের জন্য ব্যবহারের চেষ্টার শাস্তি সুতরাং আমরা বুঝতে পারলাম আর রাহমান এবং আর রাহিমের প্রথম পার্থক্য হলো আপনি চাইলে রহিম নাম রাখতে পারেন কিন্তু আর রহমান নাম রাখতে পারবেন না কেননা আর রহমান কেবল আল্লা সুবাহর জন্য বিশেষভাবে নির্ধারিত এবং অন্য কারো বেলায় এই নাম ব্যবহার করা যাবে না এমনকি যে নামটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে অর্থাৎ আর রাহিম সেটার ক্ষেত্রেও স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার বিভিন্ন গুণাবলীর ভিন্নতা থেকেই যাবে ইবনু জারির আল আল-ফারিসি এবং অন্যান্যদের মতে আর রাহমান দ্বারা সমগ্র সৃষ্টি অর্থাৎ মানুষ ও জিন মুমিন ও কাফিরদের প্রতি আল্লাহ সুবাহানুয়া তালার দয়া ও করুণা বোঝায় এটা আল ফারিসি আত্মাবারি এবং অন্যান্যদের মত এবং তারা প্রমাণ হিসেবে সুরা আল আহজাবের তেতাল্লিশ নম্বর আয়াতটি পেশ করেছেন ওয়াকায়না বিল মুহিমা এবং তিনি বিশ্বাসীদের প্রতি পরম দয়ালু সুতরাং আর রাহমান দ্বারা ব্যাপকার্থে সার্বজনীনভাবে দয়া এবং আর রাহিম শুধুমাত্র মুমিনদের জন্য দয়া ব্যবহৃত হয় যদিও কিছু আলিম এই মতের বিরোধিতা করেছেন কারা সঠিক সেই আলোচনায় আমরা এখন যাব না তবে আমরা এটা জেনে রাখি যে কিছু আলিম এই মতের বিরোধিতা করেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহুমা বলেন আর রহমান এবং আর রাহিম উভয় নামী কোমল স্নেহময়তার পরিপূর্ণ এবং রাকিক হৃদয় নরমকারী তবে এদের একটি অপরটি থেকে অধিকতর কমল অর্থাৎ একটির অর্থের গভীরতা ও আধিক্য অপরটি থেকে ব্যাপক একটি অপরটি থেকে অধিক করুণা ও দয়াশীলতা প্রকাশ করে ইবনুল মুবারক রাহমাহুল্লা বলেছেন আর রাহমানের কাছে চাইলে তিনি দান করেন আর আহিমের কাছে না চাইলে তিনি ক্রোধান্বিত হন আর রহমান এবং আল রাহিম দ্বারা মহান আল্লাহর দয়া নির্দেশ করা হয় আল আল্লাহর ব্যাপারে আল্লাহ সুহায় যা বলেছেন এবং সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে জ্ঞানী আল্লাহ বলেছেন যতটুকু বলেছেন যেভাবে বলেছেন আমরা ঠিক ততটুকুই স্বীকার করিনি লেইসাকা মসলিহি সাই উম ওয়াউল বফির কোন কিছুই তার সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা লেকু আহ আবসর দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু দৃষ্টিসমূহ তার আয়ত্তে আছে এখানে আমরা আল্লা সুবাহনুতার এমন দুটো নাম পেলাম যেগুলো আল্লাহর দয়া নির্দেশ করে সুতরাং আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহিাস্লাম আল্লা সুবাহনুআর ব্যাপারে আমাদের যা জানিয়েছেন আমরা সেটা স্বীকার করে নেই সেটার সাক্ষ্য দেই সেটার স্বীকৃতি দেই আল্লা সুবহানুয়া তাল গুনবাচক নাম ও বৈশিষ্ট্য ক্ষেত্রে এই হল আমাদের আমরা এটা করি কোনো রকম তসবিহ তামসিল তা অতিল ও তাহরিফ ছাড়াই আমরা তসবিহ করি না অর্থাৎ আমরা আল্লাহর বৈশিষ্ট্যকে সৃষ্টির বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করি না আমরা তামসিল করি না অর্থাৎ আল্লাহর বৈশিষ্টের সাথে সৃষ্টির বৈশিষ্টের তুলনা করি না আমরা তাহরিফ করি না অর্থাৎ আল্লাহ নাম ও সিফাতগুলোর মধ্যে কোন পরিবর্তন ও বিকৃতি করা ছাড়াই আমরা সেগুলো স্বীকার নেই। এবং আমরা তা অতিল করি না অর্থাৎ আল্লাহর কোন বৈশিষ্ট্যকে বা এগুলোর কোনো একটি দিককেও আমরা অস্বীকার করি না ইনশা আল্লাহ আমরা যখন আকিদা নিয়ে আলোচনায় যাব যখন আমরা তাহিদ আলমা ওয়া সিফাত নিয়ে আলোচনা করব তখন এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা আসবে আল্লাহ সু বলেন আহাদ। আপনি যখন যখনহু আল্লাহ আহাদ পড়েন তখন আপনি এটাই বুঝবেন যে আল্লাহ এক অদ্বিতীয় তার কোন শরিক বা অংশীদার নেই আমরা সবাই মোটামুটি এটা বুঝি তবে এর মানে এটাও যে আল্লাহ তার নামে বৈশিষ্ট্য এবং গুণাবলিতেও এক ও অদ্বিতীয় তিনি তার নামে ও বৈশিষ্ট্যে আহাদ অর্থাৎ তার সমকক্ষ কেউই নেই একইভাবে তার কোনো অংশীদারও নেই যখন কেউ বিসমিল্লাহ রহমান ইরাহিম বলে অথবা আল্লাহর প্রশংসা করে যখন কেউ আল্লাহ সুবাহানু তাল কোনো আয়াত পড়ে অথবা আল্লাহর মহত্ব ঘোষণা করে যদি আপনি সে কথার অর্থ বুঝতে পারেন তাহলে সেটা আপনার ইমানকে তাজা করে যদি মুখস্থ বুলির মতো না বলে আসলেই কি বলছেন তা জেনে বুঝে বলেন তাহলে দিনের মধ্যে অনেকবার আপনি আপনার ইমানকে তাজা করতে পারবেন আপনি আপনার ইমানকে উদ্দীপ্ত করতে পারবেন আর এই জন্যই আমরা এই বিষয়গুলো নিয়ে এগুলোর অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করছি আর রহমান আর রাহিম এই শব্দগুলো আল্লাহর বিশাল ব্যাপক ও পরম ক্ষমাশীলতার কথা তুলে ধরে তাই এখন আল্লাহর এই অসীম দয়া নিয়ে কিছু হাদিস ও কুরআনের আয়াত আমরা আলোচনা করব ইনশা আল্লাহ মহান আল্লাহ সুরা আজ জুমার এর তিপ্পান্ন নাম্বার আয়াতে বলেন বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো। তোমরা মহান আল্লা রহমত থেকে নিরাশ হই না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতের ব্যাপারে আলী ইবন আবুতালিব রাজি আনহু বলেছেন এটা হল পুরো কুরআনের সবচেয়ে ব্যাপক আয়াত ইবনে মাসউদ রাজিউল্লাহু বলেন কুরআনের আয়াতটা হল সবচেয়ে স্বস্তিদানকারী আয়াত আর শুকানী রাহেমাহুল্লাহ বলেন এই আয়াতটা হল সর্বাধিক আশা দানকারী আয়াত কিন্তু কেন কারণ এখানে আল্লাহর করুণার কথা বলা হচ্ছে তিনি আমাদের আশা দিচ্ছেন उद्देश्य अनुगत एवं कख करते ये पापी उद्देश्य कथागुल तब साधारण पापी कथा ना बरती सर्वोच्च पर्यायर पापी के उद्देश्य, उद्देश्य, ना? ना, पापी उद्देश्य करे करे पापी कर সাহাই মুসলিম ও সাহাই বুখারিতে আবু হরাই রাজুতাহ থেকে বর্ণিত আল্লাহ যখন তার সৃষ্টি সমূহ তৈরি করেন তখন তিনি তার আরশের উপর লিখেন রহমাতি সাবাকাত বুখারী শরীফে অমর রাজিয়াল্লাহআ থেকে বর্ণিত একটি হাদিসে আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম দেখলেন একজন মহিলা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না সন্তানকে খুঁজে ফিটছে সেই মা মহিলাটি যখন তার ছেলেকে খুঁজে পেলেন সে তার ছেলেটিকে শক্তভাবে জড়িয়ে ধরলেন খুঁজে পাওয়া ছেলের যত্ন নেওয়া শুরু করলেন সেই মা সাহাবিগণ এই আবেগ ঘন দৃশ্যটি দেখছিলেন দরদি মায়ের ভালোবাসা রাসুল্লাহ সাল্লাসাল্লাম এবং সাহাবিদের মনে নাড়া দিয়ে গেল এই সময় রাসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে আল্লাহর করুণা সম্পর্কে ধারণা দিতে চাইলেন সাহাবারা এই মায়ের ভালোবাসা দেখছিলেন আর রাসুল্লাহ সাল্লাম এই সুযোগকে কাজে লাগিয়ে তাদেরকে আল্লাহর করুণা সম্পর্কে ধারণা দিতে চাচ্ছিলেন তিনি সাহাবিদেরকে প্রশ্ন করলেন তোমরা কি মনে করো, এমন মা তার সন্তানের কোন ক্ষতি করতে পারে তোমাদের কি মনে হয় এমন মা তার ছেলেকে আগুনে ফেলে দিতে পারে তারা বললেন না শপথ করে বললেন সাল্লি সাল্লাম বলেন এই মা তার ছেলের প্রতি যতটানা না দয়াশীল মহান আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়ে বেশি দয়াশীল সালাফদের অনেকে এভাবে দোয়া করতেন হে আল্লাহ এই পৃথিবীতে আমার মা হল আমার প্রতি সবচেয়ে বেশি শীল আর আমি জানি আপনি আমার মায়ের চেয়ে বেশি আমার মা কখনো আমার উপর কোন শাস্তি বা আমার কোনো ক্ষতি আসতে দিবেন না সুতরাং হে আল্লাহ আপনি আমাকে সব শাস্তি থেকে রক্ষা করুন আবু হরাই রা রাজিয়াল্লাহআ আলা আনহু থেকে বর্ণিত এ হাজি সহি মুসলিমে আছে রাসুল্লাহ সাল্লা বলেছেন রহমতের একশ অংশ আছে আল্লাহ তার রহমতের মাত্র এক অংশ এই পৃথিবীতে দিয়েছেন এই একটা অংশই তিনি ভাগ করে দিয়েছেন জিন, মানুষ আর জীবজন্তু কীট পতঙ্গের মধ্যে এই এক অংশের কারণে তারা একে অপরকে ভালোবাসে এই এক ভাগ দয়ার কারণে তারা অন্যের প্রতি দয়া করে এই এক ভাগের কারণেই হিংস্র পশুও তার সন্তানকে ভালোবাসে আর মহান আল্লাহ তার বাকি নিরানব্বই ভাগ রহমতি তার কাছে রেখে দিয়েছেন যেই রহমত কেয়ামতের দিনে তিনি পূর্ণ করে দিবেন আর রহমান আর রাহিমের মানে কি আমরা এখন বুঝতে পারছি পরের বার যখন আপনি আর আর রাহিম উচ্চারিত হতে শুনবেন তখন কি এই কথাগুলো আপনার মাথায় থাকবে ইনশা আল্লাহ এই কথাগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব আল্লাহর ক্ষমা পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল ইস্তিকভার করা সুরা আন্নামের ছে আয়াতি দেখুন আল্লাহর ক্ষমা প্রার্থনা করছ না কেন সম্ভবত তোমরা দয়া প্রাপ্ত হবে আমরা প্রমাণ পেলাম নিয়মিত স্তিকফার মাধ্যমে আল্লাহর কাছ থেকে দয়া পাওয়া যায় আল্লাহ সুত আয়লা রহমত দান করেন তাঁর নেককার বান্দাদের প্রতি সুরা আল আরফের ছাপ্পান্ন নাম্বার আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ করুণা সৎ কর্মপরায়ণদের দুই বোনকে পানি তুলে দিয়ে সাহায্য করার পর বলেছিলেন রব্বি ইনজল তামিন হে আমার প্রতিপালক আপনি আমার প্রতি যে অনুগ্রহই দেখাবেন আমি তার মুখাপেক্ষী সুরা আল কস আয়াত চব্বিশালাম ওই দুই বোনের প্রতি দয়া করেছিলেন তাদের সাহায্য করেছিলেন আর তারপর সেটা তার উপর ফেরত এসেছিল ঠিক পরের আয়াতেই অর্থাৎ ২৫ নম্বর আয়াতে বলা হয়েছে قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَاهُ فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ ائر پر رامانی دائر ایک جون شلود جو নিঃসন্দেহে আমার পিতা আপনাকে পুরস্কৃত করার জন্য আমন্ত্রণ করেছেন কেননা আপনি আমাদের পশুগুলোকে পানি খাইয়েছেন অতপর মূসা তার নিকট গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন তিনি বললেন ভয় পেও না তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ সুতরাং আপনি যখন কারো দয়া করবেন তখন সেই দয়া আপনার কাছে ফেরত আসবে এটা হলো মহান আল্লাহর রহমত লাভের দ্বিতীয় উপায় বা মাধ্যম সুনান আবুদাউদে বর্ণিত হাদিসে আছে রাসুল উল্লাহ সাল্লা বলেছেন তোমরা জমিনবাসীর প্রতি ক্ষমাশীল হও তাহলে আসমানে যিনি আছেন সেই আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হবেন আপনারা ক্ষমাসীল হন ক্ষমাসীল হন আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছাত্র আপনাদের অধীনস্থ যাদের উপর আপনারা দায়িত্বশীল এমনকি প্রাণীদের প্রতিও ক্ষমাশীলতা দেখান তাদের প্রতি করুণা করুন তাদেরকে সাহায্য করুন যেমনটা করেছিলেন মুসা আলাইসালাম তাহলে আপনারাও সাহায্য প্রাপ্ত হবেন ইনসা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ করুণা সৎ কর্মপরায়ণদের নিকটবর্তী আনাস ইবনু মালিক রাজি আল্লাহ আল্লাহ আনহু দশ বছর রাসুল্লাহ সাল্লাহ খিদমত করেছিলেন কখনোই তার সাথে আচরণ করেননি আপনাদের কি মনে হয় আনাসরাজিয়াল্লাহ তাল আনহু কোনোদিন কোনো ভুল করেননি নিশ্চয়ই মানুষ হিসেবে ভুল হয়েছিল তার কিন্তু রাসুল উল্লাহ সাল্লিহ্লাম তার প্রতি ছিলেন ক্ষমাশীল তার প্রতি দয়ালু ছিলেন তাই আল্লাহ সুবাহ পাওয়ার জন্য আমাদের অন্যদের সাথে কেমন ব্যবহার করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কিভাবে কেমন আচরণের মাধ্যমে আমরা আমাদের পরম করুণাময় ও অসীম দয়ালু রবের করুণা ও ক্ষমা অর্জন করতে পারি। পারিম এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশিরিন মিডিয়ার ফেসবুক পেজ ডব্লিউ ডবলিউ